রহমান আল্লাহ শপথল শপথ রাতের অন্ধকারের যখন তা চারিদিকে ছেয়ে যায় তোমার মালিক ওহির সাময়িক বিরতিতে তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে এমন কিছু দেবেন যে তুমি এতে খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এটি অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন তিনি কি তোমাকে এমন অবস্থায় পাননি যে তুমি সঠিক পথের সন্ধানে বিব্রত ছিলে অতপর তিনি তোমাকে সঠিক পথে সন্ধান দিয়েছেন তিনি কি তোমাকে নিঃস অবস্থায় পাননি অতপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান করে দিয়েছেন অতপর তুমি কখনো এতিম উপর জুলুম করোনা, না কোন থেকে কোন সময় ধমক দিও না তুমি তোমার মালিকের অনুগ্রহসমূহ বর্ণনা করে যাও